সমাধান <much harten> <respuesta> سمائي وقد عرفت الله ربي كل وحو وح وبحياتي وقد عرفت الله ربي السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين محمد وعلى اله وصحبه اجمعين মান্তবিমসান সম্মানিত ব্রাদান ইসলাম আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছেন সালাৎ এবং সালাম নাজনী সালামের উপর যিনি আমাদেরকে পূর্ণাঙ্গ দিন সুন্দরভাবে পৌঁছিয়ে দিয়েছেন আজকে তাফসির করব আপনাদের সামনে আয় নম্বর তেত্রিশ থেকে যাতে আল্লাহ পাকরাবুল আলমিন ওই সব লোকদের কথা প্রথম উল্লেখ করেছেন তারপর অন্যান্য বিধান আরও কয়েকটি রয়েছে যে সব লোকেরা বিবাহ করতে সক্ষম নয় আর্থিক সংকটের কারণে যারা বিবাহ করতে পারবে বিবাহ করে নাও যারা বিবাহ করতে পারে না আল্লাহ বললেন অন্যদেরকে বলছেন সচ্ছলদেরকে যে তোমরা তাদের সাহায্য করো বিবাহের জন্য তাদেরকে সাহায্য সহযোগিতা করো আর্থিক পয়সা দিয়ে বিবাহ করাও আর যদি কেউ বিবাহ না করতে পারে আর কোথাও থেকে সাহায্য সহযোগিতাও পেলো না আল্লাপাক বলছেন যারা বিবাহ করতে পারছে না তারা যেন সংযম অবলম্বন করে তারা নিজেকে গুনহা থেকে বাসিয়ে রাখে চরিত্র নষ্ট না করে চরিত্র নষ্ট করলে দুনিয়াও ধ্বংস হবে আখেরা ধ্বংস হবে যারা চরিত্রহীন যেনা ব্যবিচার করি তাদের মারাত্মক মারাত্মক রোগে আক্রমণ করে এডসের রোগ আল্লাপাকের আজাব এই সব পাপিষ্টদের জন্য যে সব দেশে যত বেশি ব্যবচার আর সমকামিতা আছে সব দেশে সবচেয়ে বেশি আল্লাহ আল্লাপাকের এডসের আজাব সুতরাং মানব জাতির জন্য এতে সতর্কবাণী রয়েছে পাক তারপরে বলছেন হাত্তাযুন আহমুল্লাহিন ফজলি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে সচ্ছল না করে দেন তার অনুগ্রহে চেষ্টা করো মেহনত করো দিন মজুর করো কিছু টাকা পয়সা জমাবার চেষ্টা করো যখন দেখবে যে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বিবাহ করার জন্য যে মোহরা লাগে তার ব্যবস্থা করেছি আমাদের সমাজে তো মোহরা না লাগেই না বাকি এক টাকা শুধু নগদ না হয় একান্ন টাকার নগদ না হয় একশো এক টাকা নগদ সব বিদাতি কাজ অন কাজ আর বাকি সবগুলি দশ হাজার নয় লাখ লাখ টাকা মোহর সব বাকি আর বাকি মানে ফাঁকি ফাঁকি বাজে কখনো দেবে না বাসর রাতে গিয়ে প্রথম মাফ নিয়ে নেবে আর না হয় শেষখানে মরার সময় বলে মোহরটা হাওয়া দিয়ে দাও আমাদের আঞ্চলিক ভাষা মোহরান্না মাফ করে দাও ঝালেমেরা নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লামের জামানায় একটি বিবাহ দেখাতে পারবেন না যে বিনা মোহরে বিবাহ হয়েছে শুনে রাখেন ভালো করে এই বিষয়টি ধারে যে মোহর বাকি থাক পরে দিয়ে দিবে শুধু নগদ হচ্ছে এক টাকা বা একশো এক টাকা আর বাকি বাকি এরকম একটা নজির দেখান একটি হাদিস পাবেন না নাবি এ কারিমসাল্লালামের সামনে একজন লোক বিবাহ করতে চাইছে আর বিবাহ আমার করিয়ে দেব যাও কিছু নিয়ে আসো মহারানা কিছুই তো আমার কাছে নেই একটা লুঙ্গি আছে লুঙ্গি দিয়ে দিবে তুমি কি যাও একটা আংটি খুঁজো কিছুই নেই বাড়িতে খুঁজে আসো লোহার আংটি খুঁজো লোহার আংটিও নেই বাড়িতে নবী করিম এই কথা বললে আচ্ছা ঠিক আছে বাকি থাক পরে দিয়ে দেবে বললেন যে কোরআন মুখস্থ আছে হ্যাঁ কোরআন মুখস্থা শহিব হরি হদিস কোরআন মুখস্থা সুরা তো কাজা কাজা মুখস্থ আছে যাও ফাঁকা জউ কাহাব এমন করান যাও তোমার যে করান মুখস্থ আছে তোমার বিবাহ দিয়ে দিলাম ঈশ্বরাগুলি শিখিয়ে দাও তাহলে করানের শিক্ষা দেওয়াকে মোহর করেছেন কিন্তু রাসুর সাল আলী সাল্লাম এ ধার বিবাহ করেননি যেই বিদাত আর যে কুসংস্কার আর যে নারীদের উপরে জুলম আর নারীদের শোষণ আমাদের মুসলিম সমাজে উপমহাদেশে চলছে আল্লাহ ফাকর্বুল আলমিন তারপরে বলছেন আর একটি বিষয় সেটা হচ্ছে দাস দাসীদের সাথে লেখাপড়া করে নেওয়া চুক্তিপত্র করে নেওয়া যে তুমি যদি এত টাকা দিয়ে দিতে পারো আমাকে মালিক বলছে অথবা দাস নিজেই বলছে প্রস্তাব পেশ করছে যে আমি এত টাকা আপনাকে দিয়ে দেবো আমাকে মুক্ত করে দেন তারপর আমি ফ্রি হয়ে যাব স্বাধীনভাবে আল্লাহর এ বদি করো দুনিয়ায় চলাফেরা করব আমি রোজি রোজগার করবো কারণ যেই ব্যক্তি দাসত্বের জীবনযাপন করে তার ব্যক্তি মালিক আনা থাকে না যা কিছু আয়ু উপার্জন করবে মণিবের একে মু কাতা বা বলা হয় কিতাবাদ করে নেওয়া পড়া করে নেওয়া দশ হাজার টাকা দেব এক হাজার দেবো পাঁচ হাজার আপনাকে দিয়ে দিতে পারলে আমি এতদিনের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি মুক্ত হয়ে যাবো আল্লাহ এটা জায়েজ করেছেন এবং এই ক্ষেত্রেও সাহায্য সহযোগিতা করতে বলেছেন ওয়েল আল কিতাব আমি মা মালাকাতাই মা নকুম তোমাদের যেসব অধীনস্থ দাস দাসী তারা যদি এই লিখা লিখাপড়ার চুক্তি করতে চাই ফাঁকা আতিবুহম তাদের সাথে লিখা পড়া করে নাও যে ঠিক আছে কত টাকা দিবে লিখিত থাকলো কত দিনে দেবে চুক্তি করে নাও ইন আলিম তুমি খায়রা তাদের মধ্যে যদি কল্যাণ দেখতে পাও না ভালো মানুষ অসৎ নয় এবং বেমানি করবে না বরং দিয়ে দিবে টাকা পয়সা তোমরা চুক্তিতে সম্মত হয়ে যাও আল্লাহ পাক তারপরে দান খাইরা করতে বলছেন অন্যদেরকে আর মালিককে বলছেন যে তুমি কিছু ডিসকাউন্টও করে দাও আর আলিল্লাহিল যে ধন সম্পদ তোমাদেরকে দান করেছেন সেই ধন সম্পদ থেকে তাদেরকে দাও এতে একটা লক্ষণীয় বিষয় পাক ধন সম্পদকে আপনার ধন সম্পদ আমার ধন কথা কে মালুল্লাহ আল্লাহর ধনীগুলি আপনার কাছে আল্লাহ আমানত রেখেছেন আপনার কাছে যথেষ্ট পয়সা আছে খেয়ে দিয়ে বাঁচছে সুতরাং গরিবের সাহায্য করেন ও কীতো দাস কীতো দাসের সাহায্য করেন দুর্গতর সাহায্য করেন তার আগেই নিয়ে নিতেন বলা তু করে হুফত এখানে আরেকটি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন সেটা হচ্ছে জাহিলিয়াতের জামা নাই নবী সালামের আবির্ভাবের পূর্বে কাফের মুশ্রিকরা তারা এই দাসীদেরকে দিয়ে দেহ ব্যবসা করাত দাসীর ইনকাম সোর্স হচ্ছে যে বেশাখানা বেশাখানাতে কোনো স্বাধীন নারীরা থাকত না আর আজকালকার যুগে স্বাধীন নারীরা বেশাখানায় পুঁতি আজকালকার তাহলে অসৎ লোকেরা আগের অসৎ লোকদের চাইতে ঝন্য নিকৃষ্ট তখন শুধু দাসিরা ব্যবচার করাত আর এখন দাসপুরা থানায় স্বাধীন মহিলা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েছে দিন দুনিয়া অনেক কিছুই জানে তারপরে দেহ ব্যবসা করছে অবৈধ সম্পর্ক রাখছে জেনা ব্যবচার করছে ছিল তাদের কাছে আল্লাহ যে ওরা জবরদস্তি করতো অনেক মহিলা যারা কৃতদাসী তারা বলতো না আমরা ওই দেহ ব্যবসা করতে যাব না জবরদস্তি না যেতেই হবে তুমি আমার দাসী তুমি ইনকাম করে দেি এত টাকা আমাকে দিতে হবে তুমি যত টাকা ইনকাম করতে পারো কন্ট্রাক্ট আল্লাহ বলছেন হারাম এখন ইসলামের কাছে এসেছ খবরদার ওই হারাম উপার্জন ছেড়ে দাও নবী করিম সাল্লা হাদিস মাহরুল মাধ্যমে আয়ু উপার্জন হচ্ছে নুমরা আয়ু উপার্জন খাবিজ হারাম আল্লাহ খাবিজকে হারাম করেছেন সুতরাং এই পতিতালয়ের ব্যবসা আর পতিতালয়ের লাইসেন্স আর এই পতিতালয় দিয়ে ইনকাম করা ইনকাম সোর্স এইরকমই চরিত্রহীন করে যে সব কাজ যে সব ব্যবসা যেমন সিনেমার ব্যবসা সার্কাসের ব্যবসা ফিল্মের ব্যবসা সিরিয়ালের ব্যবসা অশ্লীল সিডির ব্যবসা ক্যাসেটের ব্যবসা এসব হারাম হারাম এসব আল্লাহ ফকুল আলমিন বলছেন ওয়ালা তুক রেহু ফতে কুমাল তোমাদের দাসীদেরকে জবরদস্তি করিও না ব্যবিচারের জন্য ইন আরাধনা তাহা যদি তারা সঠিক সাধী থাকতে চায় এটা শর্ত নয় যে এক মহিলা যদি বাঁচতে চায় তাহলে ঠিক আছে আর না বাঁচতে চায় যদি সে নিজে থেকে রাজি হয় তাহলে করিয়ে দাও এই দেহ ব্যবসা শুরু করিয়ে দাও না বরং অধিকাংশ মহিলার চরিত্রকে এখানে বাস্তবকে তুলে ধরা হয়েছে অধিকাংশ মহিলা নিজের চরিত্র নষ্ট করতে চায় না নিজের সতীত্ব নষ্ট করতে চায় না কিন্তু খারাপ পরিবেশে পড়ে গিয়ে ধীরে ধীরে পদস্খলন ঘটে আর যখন খারাপ অভ্যাস হয়ে যায় বিশ্বখানা পৌঁছে গেছে বয়ফ্রেন্ড এর সাথে প্রেম হয়ে গেছে আর নিজেকে রক্ষা করতে পারে না কিন্তু প্রথমে কখনো সে হঠাৎ করে রাস্তাতে যদি একজন কোন যুবতীকে এ কথা বলা হয় কখনো রাজি হবে না কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে পদস্কলন ঘটে আল্লাহ বাস্তবকে তুলে ধরেছেন একজন দাসী একজন মহিলা ব্যবচার থেকে বাঁচতে চাক আর না চাক তার দ্বারা দেহ ব্যবসা করানো হারাম প্রশাসনের জন্য হারাম অভিভাবকদের জন্য হারাম জনসাধারণের জন্য হারাম ব্যবসায়ীর জন্য হারাম সকলের জন্য হারাম আল্লাহ আকরাবুল আলমীন যেন বুঝার এবং সংশোধন করার তো দান করেন महानलापर एरसद कर तुम्हारे उद्देश्य कि ये नोंग व्यवसा दिए लेता आरदल हायत दुनिया जातेवज जगतर ये क्षणिकर भोगस्तु तुम्हारा सन्धान करो कि पैसा इनकाम कर तुम्हार करा तुम्हारे अमयरेहना महिला जो थे दासी अथवा अन्न को जर ओपर जबरदस्ती हईल पाचार कर चले आसा हईलो देश आ नहीं आस पर क्या कठिए दिल चार करलो कलकता पोचिए दिल पाकिस्तान परेश नारी व्यवस्था चलते जो जबरदस्ती कर बेरोना पापे लिप्त हो गए चेष्टा करबरदस्ती कहते धर्षिताइन हमिमबाद एक गफुरेह अल्लाह पकुल आलमीन तरबस्ती पकड़ाओ करना তিনি অতিমার্জনাকারী বড়ো দয়াবান জবরদস্তি যদি হয়ে থাকে আর স্বেচ্ছায় যদি গিয়ে থাকে বিবাহের নামে নিয়ে যায় আসলে জানে যে এরা ওই দেহ ব্যবসায়ী সব এই বিজনেসই করে বিবাহ করার জন্য আপনাকে বাইরে কেন নিয়ে যাবে বাইরে কেন যাবে না এলাকায় আপনার বিবাহ বসবে একজন মহিলাকে বা মহিলার ভাইকে বলল যে তোমার বোনকে আমি নিয়ে যেয়ে ইউপিতে বিবাহ দিয়ে দেবো অমুক জায়গায় বিবাহ দিয়ে আর পাঠিয়ে দিল না কখনো পাঠাবেন না তাহলে অবশ্যই কোন আগার হইতে হবে আল্লাহ ফখর তারপর এরসাদ করেছেন ওালকাল নিঃসন্দেহে আমি তোমাদের জন্য সুস্পষ্ট বিধানা বলি নাজেল করেছি ও মাালামিন আল্লা খালাউমিন কাবলি খুম আর তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের দৃষ্টান্তও পেশ করেছি ও মাওয়েজাতল মু আর এই কোরআনে করিমে আল্লাহ ভিরুদের জন্য সংযতদের জন্য উপদেশ রয়েছে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনা দিয়ে ফিরে আসছি والعرب الله ربي حل وحل وحل ইসলামী শেরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী শেরিয়ার সেই মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান खलम शरिया लक्ष्य उद्देश्यम संक्रांत आलोचना पर्दा जानून से आदर्श नीतिमाला जा मानवतार सब समस्या समाधान कर दिल इसलमी सरिया नीतिमाल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 কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নাম এগুলো হাদিস্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের নিষেধ কাজের যেভাবে হচ্ছে মাত্র দুটি সর্বদায় সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দেবে सम्मानित भातृमंडल फिर आज आलोचनार दिखे आलोचनार विषयस्तुरा तफसिर আল্লাহাকবুল আলমিনিস আল্লাহ নূর আর্থ আল্লাহ পাক আসমান এবং পৃথিবীর নূর হচ্ছে মন আলো প্রদানকারী আল্লাহ পাকুল আলমিন আসমান এবং জমিনে আলো দান করেছেন সৃষ্টিগত আলো আল্লাহপাক রাব্বুল আলম দান করেছেন সূর্য দিয়েছেন চন্দ্র দিয়েছেন অসংখ্য তারকারাজি গ্রহ নক্ষত্র দিয়েছেন এছাড়া আল্লাহ পাক রব্বুল আলমীর মানুষকে এই পৃথিবীতে বসবাসের জীবন জীবনযাপনের মতো এই পৃথিবীকে যোগ্য করে দিয়েছেন এখানে তাদের ভোগের সামগ্রীর ব্যবস্থা করেছেন এসব তাতে সামিল আর তাতে আল্লাপাকের গথ আলো রয়েছে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আসমান জমিনে আল্লাহ প্রদত্ত বিধানের আলো একমাত্র জ্বালিয়ে থাকে এ সত্যের সন্ধান একমাত্র আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি নাজেল হয়েছে ওই শিবানী তাতে রয়েছে মানুষের তৈরি করা কোনো ধর্মে কর্ম মানুষের তৈরি করা মতবাদ তাতে কোনো আলো নেই সেগুলি হচ্ছে অন্ধকারের ওপর অন্ধকার আল্লাহ পাক আসমান জমিনকে আলোকিত করেছেন তার নাজেলকৃত বিধান দ্বারা মাসাল নুরেহি তার নূরের তার আলোর উদাহরণ কামিস কাতিন তাকের মতো ফি বাহ যাতে প্রদীপ থাকে প্রদীপ রাখার জন্য আর সেই প্রদীপ রয়েছে এক হচ্ছে খোলা প্রদীপ তাতে মানুষের কষ্ট হয় ওর চাইতে বেশি যদি লন্ঠন থাকে অথবা কাঁচ দিয়ে ঘেরা আর যুজা যা আর সে কাঁচও আবার এমন কৌক দুরি যেন সেটা হচ্ছে একেবারে জ্বলন্ত তারকা আর এই যে প্রদীপ জ্বালানো হয়েছে তার তেলও একবার স্পেশাল তেল ইউ সাজারাতি ইউকোবার যে প্রদীপকে জ্বালানো হয়েছে বরকতপূর্ণ গাছের তেল দিয়ে সেটা হচ্ছে জৈতুন জৈতুন তেল দিয়ে অন্য অন্য তেল দিয়ে আমাদের দেশে প্রদীপ জ্বলে আর প্যালিস্টাইনে সামদেশে জৈতুনের অভাব নাই জৈতুনের তেলের অভাব নাই তারা খায় দায় মা আবার তা দিয়ে প্রাচীন যুগে তারা প্রদীপ জ্বালাইতো আলোর ব্যবস্থা করতো পাক সবচেয়ে ভালো তেল পৃথিবীতে রেখেছেন যা কোলেস্ট্রল পুরোপুরি মুক্ত এই আল্লাপাক এর সাত করছেন এই গাছ আবার যেটা পূর্বমুখীও নয় আর পশ্চিম নয় অর্থাৎ এমন গাছ নয় যে শুধু এক বেলা তাতে রোদ লাগে পূর্ব দিক থেকে রোদ লাগে বিকালবেলা রোদ লাগে না অথবা পশ্চিম দিক থেকে রোদ লাগে কিন্তু পূর্ব দিক থেকে লাগে না আশেপাশে যদি বড় গাছ থাকে দেখে অথবা বড় ঘরবাড়ি আছে উঁচু বিল্ডিং আছে তাহলে গাছের ওপর রোদ্রের তাপ বারো ঘন্টা পড়ে না সারা দিন পড়ে না সকালবেলা পড়লে বিকালবেলা পড়ে না বিকেলবেলা পড়লে সকালবেলা পড়ে না যেই গাছের ওপর দিনের কিছু অংশ শুধু রৌদ্রও লাগে তাপ পড়ে সেই গাছের তেল এত সুন্দর হয় না জায়তুন গাছেরও মধ্যে তেলের পার্থক্য আছে যত বেশি রোদ্র পাবে তত সুন্দর ফ্রেস তেল হবে যারা এই জায়তুন তেল সম্পর্কে এমন কি গাছ সম্পর্কে যারা এই সব সায়েন্স বুঝে তারা আরো বেশি এটাকে করে বুঝবে। এমন গাছ যেই গাছে সারা দিন রোদ্র লাগে গ্রহণ সেই গাছ ওই গাছের জায়তুন তেল আরো সুন্দর খাঁটি একাদু হয় এমন মনে হয় যে তার তেলেই আলো দিয়ে দিবে আগুন ধরাবার প্রদীপ জ্বালাবার প্রয়োজনীয় হবে না তেল এত পরিষ্কার পরিছন্ন তেল নুরুন আলা নূর তাহলে এটা আলোর উপর আলো এক তো আপনি প্রদীপ জ্বালাবেন ওতে আলো হবে আর তেল এত খাঁটি তেল তাতেই যেন আলো দিচ্ছে মানে খুব সুন্দর আলো দিচ্ছে আল্লাহকে নুরুন আলা নূর বলেছেন ইহাদিল্লাহলে নূরেহি মেহা আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তার নূরের দিকে হিদায়ত দান করেন নূরের রাস্তা দেখিয়ে দেন আলোর রাস্তা দেখিয়ে দেন শরীয়তের আলো হচ্ছে আসমানি সিলেবাস কোরআনে কেরিমের আলো হিদায়তের আলো ইমান ইসলামের আলো চরিত্র গঠনের আলো ভালো চরিত্র আল্লাপাকের পক্ষ থেকে আলো আল্লাহপাক যাকে ইচ্ছা হিদায়ত দান করেন ওয়াদেবল্লাহুল আমসাল আলাস মানব জাতিকে বোঝানোর জন্য এই এইরকম উপমা এই ধরনের উপমাগুলি বর্ণনা করে থাকেন আল্লাহ আবেকুল্লা সাইন আলীম আল্লাহ পাক রব্বুল আলম সবকিছুই জানেন এখন বাকি থাকলো আর সংক্ষিপ্ত আল্লাপাক এই শব্দগুলি দিয়ে কি বুঝাতে চেয়েছেন প্রথম নূর আর প্রদীপ এগুলি বলে কি বুঝাতে চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন একজন মমিনের হৃদয়কে বুঝাইতে চেয়েছেন একজন মমিনের হৃদয়ের অবস্থা কেমন হবে একটি প্রদীপের মতো তার পক্ষে এই রাখা হয়েছে তার বক্ষের ভিতরে এই হৃদয় রয়েছে যে হৃদয় দিয়ে চিন্তাশীল হয় হিতাহিত জ্ঞান বিবেক বিবেচনা করে ন্যায় অন্যায়ের পার্থক্য করে এইরকম হৃদয় তারপরে সেই হৃদয়কে স্বাধীন ছেড়ে দেয় না বরং কোরআন হাদিস দিয়ে ওহির বিধান দিয়ে আল্লাহ পাকের প্রদত্ত আইন দিয়ে বিধান দিয়ে গাইড করে কোরআন জীবন জীবনযাপন করে ইসলামী জীবনযাপন করে আল্লাহ ফাকরাবুল আলমিন তাহলে বক্ষকে উদ্দেশ্য করেছেন তাক দিয়ে তারপরে প্রদীপ বলেছেন মমিনের অন্তরকে আর সেই মমিনের অন্তরে যে ইমান রয়েছে সেই ইমানকে নূর বলেছেন যা প্রজ্বলিত হয়েছে আর সেই ইমান সতেজ ইমান এই জৈতুনের তেল দিয়ে যেমন প্রদীপ জ্বালানো হয় ওইরকম তাহলে এই রকমের ইমান যদি একজন মুসলিমের তৈরি হয় তাহলে সত্যিকার কারো অর্থে মুসলিম আল্লাহাকাবি এই বিষয়টিকে উল্লেখ করেছেন আর এই নুর আল্লাহাক যাকে ইচ্ছা দান করেছেন তাই বলেছেন ফি বইন আল্লাহ এই এইরকম আলো জ্বালানো হয় এই দিন ইসলামের আলো আল্লাহ প্রদত্ত বিধানের আলো কোথায় জ্বালানো হয় এমন কিছু ঘরই যেগুলি আল্লাপাকের ঘর অর্থাৎ মসজিদকে বোঝানো হয়েছে এমন ঘরগুলিতে এই আলো জ্বালানো হয় মমিন মানুষের হৃদয়ের সম্পর্ক সব সময় মসজিদের সাথে কালবহ মুমাস মসজিদের সাথে তাদের অন্তর ঝুলন্ত থাকে মসজিদে গেলেই তৃপ্তি পায় একটা অক্ত যদি জামাত ছুটে যায় মসজিদে গিয়ে নামাজ না পড়তে পারি তো অশান্তি শুরু হয়ে যায় আল্লাহ পাক বলছেন এরাই মসজিদ আবাদ করে আসল মসজিদ আবাদ করা মানে বড়ো বড়ো বিল্ডিং তৈরি করা মসজিদের নয় আর সুন্দর মসজিদ তৈরি করা নয় আজ এন আল্লাহ আল্লাপাক নির্দেশ দিচ্ছেন যে আন্তরফা এই মসজিদগুলিকে সমুন্নত করা হবে সুন্দর করে তৈরি করো এবং মসজিদ সুসজ্জিত রাখো মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো যদিও খড়ের মসজিদ হয় কোনো দোষের কথা নাই পয়সা নিয়ে খড়ের মসজিদ আছে কিন্তু সেই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এটা হচ্ছে মসজিদকে সমুন্নত করা আর মসজিদে গোটা গ্রামের প্রত্যেক সাবালক পুরুষ এসে নামাজ পড়বে এজন্য আল্লাহ বলছেন ওয়াইজকার সেখানে আল্লাহর নাম স্মরণ করা হবে আল্লাহ পাকে জিকির আজগার করা হবে সবচেয়ে বড় জিক্র হচ্ছে একবার সলাাতের পর আল্লাহ উল্লেখ করেছেন নামাজ পাঁচকু ফিহাবিল গদুবে সেখানে তসবি করে ওই সব আল্লাহর ঘরে মসজিদে সকাল বিকাল কারা রিজাল এক শ্রেণীর পুরুষরা আল্লাহাক রিজাল বলেছেন ইনসান বলেননি বা অনাস বলেননি এতে স্পষ্ট প্রমাণ হয় এদিকে ইঙ্গিত রয়েছে যে মহিলাদের জন্য উত্তম নামাজ হচ্ছে বাড়িতে পড়া যদিও মহিলারা যদি মসজিদে যেতে চায় তাহলে অভিভাবকদের নিষেধ হয়েছে যে তোমরা নিষেধ করিও না আপনার স্ত্রী যে মসজিদে যেতে চায় আর মসজিদে পর্দার ব্যবস্থা আছে নামাজ পড়তে পারবে তাহলে নিষেধ করবেন না আল্লাহ মাসাজিদ আল্লাহ ও বইউ তো হন আল্লাহর বাঁধিয়েদেরকে মসজিদে যেতে বাধা দিও না তবে তাদের বাড়িতে নামাজ পড়লে বেশি নেকি রয়েছে এই রিজাল আল্লাহ আবাদ করবে কারা মহিলারা নাই পুরুষরা না কোনো ব্যবসা না কোনো কেনাকাটা তাদেরকে পাকের স্মরণ থেকে এবং ওয়াই তামিস নামাজ কায়েম করা থেকে ওয়াই তাই জাকাত এবং জাকাত প্রদান করা থেকে আল্লাহ পাক রবুল আলমিনা এক নম্বর সাঁত্রিশে এর সাদ করছেন যে এই আল্লাহ পাকের মসজিদগুলিকে সকাল সন্ধ্যা আবাদ করে সেখানে গিয়ে আল্লাপাকের তসবি তাহলিল করে মানে পাঁচক তো সলাৎ জামাতে পড়ে এমন পুরুষরা লিহিম যাদেরকে গাফেল বানিয়ে দেয় না ব্যস্ত করে দেয় না তিজারতন কোনো ব্যবসা ওয়ালা বায়ুন না কোনো কেনাকাটা যে ভাই কেনাকাটা আছে নাক বাজার করলে হবে না আল্লাহর স্মরণ থেকে ওয়াই কামিজ সলাৎ এবং সলাৎ কায়েম করা থেকে ওয়াই তাইস জাকাত জাকাত প্রদান থেকে এক নম্বরে তার দিন তার নামাজ আল্লাহকে স্মরণ করা সাথে সম্পর্কে অটুট রাখা এটা হচ্ছে এক নম্বরে আমার নামাজ যখন হয়ে যাবে শেষ হয়ে যাবে। তখন আমি ডিউটি যাবে তখন আমি মাঠে নামব কখনো দুনিয়া গাফিল করে দেয় না এইরকম ভালো মানুষদেরকে যাদের অন্তরে আল্লাহ পাক আলো প্রজ্বলিত করেছেন যে নূরের কথা আল্লাহ পাক এরা আগের আয়াতগুলিতে উল্লেখ করেছেন কেন এরা নামাজের যত্ন করে পাকের সাথে সম্পর্ক কায়েম রাখে আল্লাহকে ভুলে না সেই দিনকে ভয় করে যে দিন মানুষের হৃদয় এবং দৃষ্টি উল্টে যাবে হতাশা ত্রাহি ত্রাহি অবস্থা থাকবে কেয়ামতের দিনে সেই দিনকে ভয় করে এই জন্য যাতে করে আল্লাহাক রব এই এইরকম ভালো মানুষদেরকে তাদের কর্মের সর্বোত্তম প্রতিদান দান করতে পারেন কেয়ামতের দিনে ওই আজিদ আহমিন ফজলি এবং তার অনুগ্রহ থেকে আরো অতিরিক্ত ফাও দিতে পারেন আল্লাহ পাক কেমতের দিনে ফাও দেবেন আহসানুল হোসনা ওয়াজা সৎকর্মশীলদের জন্য হোসনা মানে জান্নাত রয়েছে ফাও আছে আল্লাহের দিদার আল্লাপের সাক্ষাৎ আল্লাহকে দেখে ধন্য হওয়া ওলা আল্লাহ বলেছেন আরো অতিরিক্ত দেবো জান্নাতিদেরকে এগুলি আয়তের তফসির হচ্ছে আল্লাহ পাক আলমের সাক্ষাত সবচেয়ে বড় নিয়ম হবে জান্নাতিদের জন্য আল্লাহর দর্শন হিসাব আল্লাপাকিস পক্ষান্তরে যারা অস্বীকারী যারা কাফের আল্লাহ অস্বীকার করেছে পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়নি অস্বীকার করেছে সন্দিহান হয়েছে তাদের সম্পর্কে আল্লাহাক বলছেন তাদের আমল হচ্ছে মরিচিকার মত আমরা এখান থেকে শেষ করছি আল্লাহ পাক যেন আমাদের গুণাখাতা মাফ করেন এবং আল্লাহ পাক আমাদের যেন সাদরে কবুল করেন আমাদের ইমান আমল যেন কবুল করেন আল্লাহ আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কলমা তৈর ও তৌহিদর অটোল রাখেন আমাদের সকলকে জন্নতুল ফির যেন দান করেন ও সাহা নবীনা মোহাম্মদ আলি ওসহবাই لفوز يعا في <تصفيق> सुरक्षित पवित्र जकत अर्थ पाठाते আট তিন সোয়েব বিআইসি কোড আই বিও বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান रास्ते दी पाई सारा पृथ्वी दुनियाओ बड़जगत सफलतार्जन रखते हम शुदू आल्लर ऊपर भरोसा आज रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नीच टी बांगलाय